আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ আসফাই সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আমরা ধারাবাহিক আলোচনা শুনছি হাজির শরীফ থেকে রাকায়েক দুনিয়ার মহ কমিয়ে আখেরাত মুখী হওয়ার জন্যে আজকের এই ধারাবাহিক হাজির আলোচনায় সহিয়াল বুখারির যে হাজির আমরা শুনব সেটা বর্ণনা করেছেন মা আয় সারি আল্লাহ তনহা তিনি বলেন মা সবা আল মোহাম্মদিন সাল আলি ওয়া মন্ধু কাদিমাদ আমিন তামি বোর সালাইয়া আলিন তিবান হাত্তা কুবেদাহ নবী করিম সাল্লি সাল্লামের কথা তিনি বলেন যে প্রিয় নবী সাল্লামের ফ্যামিলি তার পরিবার পরিজন মদিনায় আসার পর থেকে এক নাগারে তিন দিন প্যাট ভরে রুটি খাওয়ার ওনাদের সুযোগ হয়নি পরপর তিন দিন ঠিকমতো রুটি খাওয়া যাচ্ছে এই অবস্থা ওনাদের জীবনে ঘটেনি মদিনা হিজরত করে আসার পর থেকে এই একটি হাদিস তার পাশাপাশি আরেকটি হাদিস তার পরিপূরক সেটা সহিয়াল বুখারির হাদিস আবুহরাই রাজিআল্লাহনু এই হাদিসটি বর্ণনা করেছেন কওয়াল রাসুল্লাহি সাল আলহি ওসাল্লাম আল্লাহ মার্জুক আল্লাহ মুহাম্মদিন কুতান যে আল্লাহ মুহাম্মদ সাল্লামের ফ্যামিলিকে আপনি কুতের রেজেক দান করেন কুত মানি দিনের খাবার এই এক বেলা খাবার যেটা খেলে মোটামুটি জানটা বেঁচে যায় একেবারে না খাওয়ার অবস্থা নয় এই দুটো হাদিস আমরা পাশাপাশি দেখি বাস্তবে ওনাদের জীবনে এই সুযোগ আসেনি পরপর তিন দিন রুটি প্যাট ভরে খাওয়া গেছে পরের হাজিস হচ্ছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ মোহাম্মদের ফ্যামিলিকে খাবার দাবার দিয়ে ভর্তি করে না দিয়ে একটু হিসাব করে খেতে পারে টানাটানির মধ্যে থাকে কিন্তু একেবারে মিস করে না উপোস থাকে না এই রকম কুত পরিমাণ খাবার দান করেন কুত পরিমাণ কদ্দুল মায় কুতুল বাদন ওয়াকুফ আনিল হাজা। যেটা শরীরকে দুর্বল করে দেবে না শরীর একদম দুর্বল হয়ে গেছে এমন হবে না আর মোটামুটি প্রয়োজনটা মিটে গেছে আর একটু খাওয়া যেত আর একটু প্যাট ভরানো যেত হলো না কিন্তু মোটামুটি ক্ষুধা একরকম মিটেছে এতটুকুন যদি হয় আল্লাহ এই পরিমাণ খাদ্য আমার ফ্যামিলিকে আপনি দান করেন এর চেয়ে বেশি তাদেরকে অনেক রকমারই খাবার এর উপরে তারা বসবাস করুক এই তামান্না তিনি করেননি এখন কি প্যাট ভরি খাওয়া কি নিষেধ প্যাট ভরি খাওয়া যাবে না প্যাট ভরে খেলে কি হারাম হয়ে যাবে না প্যাট ভরে খেলে হারাম হবে না হালালের ভিতরে যদি থাকেন খাওয়া যায় কিন্তু প্যাটটা একদম পুরো ভর্তি করাটা কিন্তু ভালো না এর অনেক ক্ষতি আছে এই জন্য তিনি চেয়েছেন যে তার পরিবার পুরো প্যাট ভর্তি না হোক কিছু বাকি থাকুক কতটুকুন বাকি থাকা দরকার সেই ব্যাপারে আরেকটি হাজি তিনি বলেছেন আপনারা শুনেছেন নিশ্চয়ই সে হাজিসটি হচ্ছে বনি আদম প্যাটের মতো খারাপ এমন দ্বিতীয় কোনো বস্তা আর ভর্তি করে না যতগুলো বস্তা আছে ভর্তি করার জন্য তার মধ্যে সবচেয়ে খারাপ বস্তা হচ্ছে প্যাট নামক বস্তাটা এই যে প্যাট এই প্যাটের বস্তাটা সবচেয়ে খারাপ বস্তা পৃথিবীতে এটা ভর্তি করলে সবচেয়ে খারাপ জিনিস ভর্তি করা হয়ে গেল এটা যত কম ভর্তি করা যায় তত ভালো এখন কতটুকুন কম ভর্তি করবে তিনি বললেন ইউকিম না চলবা বনি আদম যদি এই পরিমাণ এত কিছু লোকমা নেয় কয়েকটি মানে নেয় কয়েক লোকমা পরিমাণ খায় যে লোকমা পরিমাণ খেলে তার মেরুদণ্ডের হাড্ডিটা বাঁকা হয়ে যাবে না মোটামুটি দাঁড়িয়ে থাকবে মানে শরীরটা দুর্বল হবে না মোটামুটি স্ট্রেংথ থাকবে এন্ড কেউ যদি আরেকটু বেশি খেতে চায় তাহলে তার পরিমাণ তিনি একটু সাজেস্ট করলেন ফাইন কানা ফসল শুনলে তো আমে যদি আরেকটু বেশি খেতে চায় তাহলে মূল খাদ্য যেটা মূল খাবার সেটা যেন তার প্যাটের সাইজের তিন ভাগের এক ভাগ মাত্র হয় বাকি তিন ভাগের দুই ভাগ কী উপায় হবে ফসল শুনলে সারা বিহি আরেক তৃতীয়াংশ পান করার জন্য পানি জাতীয় জিনিসের জন্য তিন ভাগের এক ভাগ আর তিন ভাগের এক ভাগ খাদ্য আর বাকি যে রয়ে গেল এক তৃতীয়াংশ সেটা সলোসুন লেনা ফাঁসে তার নিঃশ্বাস শ্বাস নেওয়ার জন্য বাতাস ঠিকমতো সার্কুলেট হওয়ার জন্যে সাপ্লাই হওয়ার জন্যে খালি রাখুক তাহলে এ হাদিসে তিনি বললেন যে তোমরা তিন ভাগের এক ভাগ খাদ্য দিয়ে পূরণ করো আর তিন ভাগের এক ভাগ পানি দিয়ে পূরণ করো বা পানি জাতীয় পানীয় দিয়ে আর তিন ভাগে এক ভাগ একদম খালি রাখো তোমার শ্বাস নিতে নিঃশ্বাস নিতে অনেক সুবিধা হবে হাদিসটি বর্ণিত হয়েছে জামিয়াতির মিদিতে এবং হাদিসটি হাসান এই হাদিসটি লাস্ট হাদিসটি আগের দুটো হাদিসের পরিপূরক হচ্ছে এই হাদিসটি যে কেন তিনি ওনার পরিবারকে এত বেশি খাবারের জন্য যেন সুযোগ না দেওয়া হয় সেই দোয়া আল্লাহ তালার কাছে করেছেন কারণ আছে সে কারণ হচ্ছে এই কারণ বেশি খাবার থাকলে তো বেশি খেয়ে ফেলবে আর প্র্যাকটিক্যালিও ওনাদের তাই হয়েছে কখনোই প্যাট ভরে খাওয়া হয়নি এই হাজিসটার মধ্যে তিন ভাগ যে করা হয়েছে অনেক সাইন্টিফিক কথাবার্তা আছে দুনিয়ার জন্য দৈনিক দিক থেকে আখেরাতের কারণে তো আরও বেশি ফায়দা দুনিয়ায়দা আছে কম খাওয়ার প্যাট ভরে খাওয়ার মধ্যে যে কোনো চিকিৎসা চিকিৎসাবিদকে জিজ্ঞাসা করুন মানুষ যদি অনেক বেশি খায় উদর ভর্তি করে ফেলে তাহলে তার জন্য ক্ষতি হবে না লাভ হবে চিকিৎসাবিদের সবাই বলবে ক্ষতি হবে কিছু কম খাওয়া ভালো কোনো ডাক্তার আপনাকে এর বাইরে কোনো পরামর্শ দেবে না আরবদের একজন ডাক্তার ছিলেন ইবন আবি মাসাওয়াই। নাম ডাক্তার তিনি যখন এই প্রথমে হাজির শুনলেন এর আগে তিনি হাদিসটি পাননি যখন প্রথম তার এই হাদিসে পড়ার সুযোগ হলান মানুষ যদি এই হাদিসটা শুনে এবং আমল করে এবং ব্যবহার করে তাহলে মানুষের রোগ বালাই অসুখ বিসুখ হওয়ার হওয়ার প্রশ্নই আসে না এবং চিকিৎসা কেন্দ্রগুলো ফার্মেসিগুলো অনেকগুলো দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতে হবে ক্রেতা এখন তো হসপিটাল বেড এর জায়গা নাই তাই না কিউ ধরা লাগে ডাক্তারের কাছে গেলে লাইন লম্বা লাইন এত ডাক্তারের পরেও রোগীর অভাব নেই তিনি বললেন যদি এই হাদিসের উপর আমল করে মানুষ তাহলে এত রুগী থাকবে না রুগীর সংখ্যা একদম কমে যাবে মানুষের রোগ না হওয়ারই কথা এরপরে আরো হচ্ছে যে অনেক চিকিৎসা বিজ্ঞানী বলেছেন যে কুলু দাইন আতাহাম মোটা হয়ে যাওয়া প্যাট বড় হয়ে যাওয়া অনেক রোগের কারণ আরবদের আরেকজন বড় ডাক্তার ছিলেন ও হারিম নিকা আলাদা তিনি বললেন আলহামিয়া তুরা আসু দেওয়া অলবাতানা তুরা আসুদ দে প্যাট বড়ো হয়ে যাওয়া চর্বি জমে যাওয়া মোটা হয়ে যাওয়া এটা একেবারে সব রোগের মূল কারণ প্যাট বড় হওয়া বেশি খাইলে তো প্যাট বড় হবে এরপরে আরেকজন বললেন যে কেউ যদি কবর কবরওয়ালাদেরকে জিজ্ঞাসা করে যে কি কারণে মারা গেছ আল্লাহর হুকুম তো আসেই হায়াত চলে গেছে কিন্তু কোন উপলক্ষে মারা গিয়েছ অনেকেই কমপ্লেন করবে যে খাওয়া যে খাওয়া দাওয়া উল্টাপাল্টা এবং বেশি খাওয়ার কারণে প্যাটের সমস্যা চর্বির সমস্যা মোটা হওয়ার সমস্যা এগুলোর কারণেই অনেক সময় রোগবালাই হয়ে মানুষকে মরতে হয়েছে আজকে সারা পৃথিবীতে স্লোগান যে খাবার কম খান কম চর্বিযুক্ত খাবার খান মোটা হবেন না ওজন কমান ওজন বানান ঠিক কিনা এগুলোই ডাক্তাররা বলে। আর খাওয়ার বেশি খাওয়ার কারণে এই সমস্যাগুলো হয় কম খেলে ওজন কী বাড়বে আর কম খেলে কি মোটা হতে থাকবে অ্যাকসেপ্ট স্পেসিফিক কোনো রোগ ছাড়া সাধারণত কম খেলে মানুষ এরকম মোটা হতে থাকবে না ওজনেভাবে বাড়তে থাকবে না এটা হল শারীরিকভাবে ছাড়াও মানুষের যে হার্ট আছে মানুষের যে হৃদয় আছে যেটা থেকে হৃদরোগ হয় এ কাল্ব যেটা আছে এর জন্য অনেক ফায়দা আছে ফিজিক্যাল ফায়দা কাল্বের স্পিরিচুয়াল ফায়দা খাবার বেশি খেলে হার্টের মধ্যে প্রেশার পরে যারা ডায়াবেটিস হয়ে গেছে কোলেস্ট্রল হয়ে গেছে ব্লাড প্রেশার হয়ে গেছে তাদের হার্টের মধ্যে গিচাপ পড়বে এটা হলো ফিজিক্যাল আর স্পিরিচুয়াল রুহানিভাবে খাবার কম খেলে আত্মা অন্তর হৃদয়টা অনেক ভালো থাকে কে ফিজিক্যালি যেমন ভালো থাকে স্পিরিচুয়ালিও ভালো থাকে কেউ কেউ বলেছেন যে খাবার কম খাওয়া অন্তরের জন্য এত ফায়দা দিলের জন্য এত ফায়দা তাই না কিল্লাতাল গাদায় ইউজ কাতাল কাল খাবার কম খেলে অন্তরটা নরম থাকে দিলটা নরম থাকে অকুয়াতাল ফাহাম মানুষের ফাহামটা বেড়ে যায় অনেক মুসলিম পন্ডিতদের বক্তব্য ওয়েন কিসারুন নাফস নাফসটা মোটামুটি একটু বিনয় থাকে তার মধ্যে তাকাবহংকার আসে না অদা ফুল হাওয়া ও গাদাব খায় কমে আসে রাগ গোসার পরিমাণও কমে যায় খাবার যদি পরিমিতভাবে খায় একটু কম খায় কাসরাতুল গাদা তার উল্টা কেউ যদি বেশি করে খায় খাওয়া দাওয়া করে ইউ জিদের দাদা লিকা তার উল্টা হয়ে যায় খাহেসাদ বেড়ে যায় রাগ গোষা বেড়ে যায় আমরা এখন একটা বিরতির সময় এসে গেছি বিরতির পরে আমাদের আলোচনা কন্টিনিউ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক মন্ডলী বিরতির পরে আমরা আসছি ওই হাজিজগুলো শোনার জন্য রসুল্লাহ সাল্লা ফ্যামিলি মদিনে আসার পর থেকে পরপর তিন দিন এক নাগারে প্যাট ভরে রুটি খাওয়ার আল্লাহ তালনাদেরকে সুযোগ দেননি তৌফিক হয়নি পরের হাজেসে আমরা শুনলাম রাসুল্লাহ সাল্লি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার পরিবারকে মোহাম্মদের পরিবারকে অল্প খাবার প্যাট ভরে না খাওয়ার পরিমাণ ক্ষুদ পরিমাণ খাবার রেজেকে আপনি দান করেন এরপরে আমরা হাজির শুনলাম রসুলুল্লা সাল্লাম খাবার মাত্র তিন ভাগের এক ভাগ খাওয়ার জন্য উপদেশ দিয়েছেন এবং আরও তিন ভাগের এক ভাগ পান করার জন্য জায়গা রাখতে বলেছেন বাকি শেষ তিন ভাগের এক ভাগ বাতাস আসা দেওয়া করার জন্য নিঃশ্বাস ইজিলি নেওয়ার জন্য বলেছেন এর অনেক দুনিয়াবী ফায়দা এবং দিনই ফায়দা আমরা শুনি আসছিলাম ইমাম আহমেদিন হাম্বুল রহমতুল্লাহ আলহীকে এক জিজ্ঞেস করলো যে কেউ যদি প্যাট ভরে খায় তাহলে কি তার অন্তরটা নরম হতে পারে তিনি বলেন প্রশ্নই আসে না প্যাট ভরে খেলে তার অন্তর নরম হবে না শক্ত থাকবে এমনি আনহু হয়তো দু তিন মাস পরে সামান্য একটু ভরে কিছু খেতেন প্রায় চেষ্টা করতেন প্যাট না ভরে খাবার থেকে উঠে যেতে। তো একদিন এক লোকে ওনাকে বলল যে দেখেন জাওয়ার ইসলামে একটা উপাদান আছে ট্যাবলেট হোক অথবা কোন একটা বড়ি হোক অথবা কোন একটা ডোজ হোক যে আপনার যেন যাওয়ারস নিয়ে আসব তখন তিনি বললেন আইসাইন হুয়া যাওয়ারেস কি জিনিস তখন বলা হলো যাওয়ারস হচ্ছে যেটা খেলে খাবার সহজে হজম হয়ে যায় হজমির বড়ি তিনি বললেন তুমি আমার জন্য হজমের জিনিস তালাশ করো না সাবেক এই তুমি আর বাতে আস আমি তো এই গত চার মাসে একদিনে প্যাট ভরে খাইনি তুমি আমার হজমের চিন্তা করা কেন আমি এমন কোন খাবার খাই না যেটা হজম হতে কষ্ট হবে তারপরে তিনি বললেন ওলাই স্যারো আলাই আকো আমি এই নয় যে আমি আমার খাবারের ব্যবস্থা নেই হয়তো আল্লাহ তালা আমাকে দিয়েছেন সুযোগ আছে কিন্তু আমি কেন প্যাট ভরে খাই না আমি যে কাউমদেরকে দেখেছি সাহাবাহীকে রাম রসুল্লাহ সাল্লি সালাম ওনার পিতা ওমর আনহুকে দেখেছেন এই সমস্ত সাহাবিরা রসুল্লাহ সাল্লা কোনো দিন প্যাট ভরে খেতেন না এই জন্য প্যাট ভরার আগেই আমি উঠে যাই তুমি আমার জন্য ট্যাবলেটে চিন্তা করতে হবে না এরপরে অনেকটি হাদিস এসেছে তিনি শুধু তাই নয় তিন চার মাস নয় তিনি বলেছেন মাসে তুমুল আসলাম তো ইসলাম কবুল করার পরে ইসলামের বুঝ গ্রহণ করার পরে ইসলাম সম্পর্কে জানার পরে আমি আর প্যাট ভরে কোনো একদিনও দিনও খাইনি এই ছিল ওনাদের ইসলামের আন্ডারস্ট্যান্ডিং এরপরে আমরা দেখতে পাই যে আবু আবাইদ আল খাওয়াস রহমতুল্লাহ আলী বলেন প্রত্যেক দিন প্যাট ভরে তুমি খেতে থাকো এটা তোমার অভ্যাস থাকে তাহলে তোমার মরতে বেশি দেরি হবে না এই রোগ সেই রোগ আবিষ্কার হয়ে তোমার অবস্থা কাহিন আর যদি একটু কমিয়ে খাও কিছু খুদার এক্সপেরিয়েন্স কন্টিনিউ করো তাহলে তোমার স্বাস্থ্যেরও অনেক হেফাজত হবে তোমার রুহেরও অনেক হেফাজত হবে আন্তঃটা তুমি যদি খুব প্যাট ভরে খেয়ে ফেলো তাহলে তোমার বডিটা হেভি হয়ে যাবে খুব ওজনটা শরীরের মধ্যে হয়ে যাবে শরীরটা হালকা থাকবে না ভারী ভারী লাগবে আর তখন তোমার ঘুম আসবে বেশি আর যখন তুমি ঘুমিয়ে যাবা বেশি স্তাম্পানকার আদুসামা আলাইকা এরকম যখন তুমি শরীর ভারী হয়ে গেলো শুধু ঘুমতেই থাকো তখন তোমার দুশ্মন তোমার উপরে চড়াও হয়ে গেল। দুশ্মনটাকে শৈতম ওই দিন ওয়া তা কুন তা নীলা আদু ববি মার্সদ আর যদি তুমি প্যাট কিছু খালি রাখো তাহলে তোমার দুশ্মনকে তুমি পাহাড়ে দিতে পারবা আর তোমার প্যাট ভরে গেলে ঘুম চলে আসবে অলস হয়ে যাবে শরীর ভারী হয়ে যাবে তখন দুশ্মন তোমার উপরে চড়াও হয়ে যাবে কোনটা করবা তিনি পরামর্শ দিলেন আমার কাইস রহমাহুল্লাহ বলেন ইয়া কুমল বাতনা তুকসিল কাল খবরদা তোমরা প্যাট বড় করো না বড় প্যাট বলার অন্তর দিলটা কঠিন হয়ে যায় এরপরে পরামর্শ দিয়েছেন কোনো কোনো আলেম ইদা কুন্তা বা তুই নানান ফায়দুল নফসেকা জামানান হাতা তুমি যদি মোটা হয়ে গিয়ে থাকো তোমার শরীর মোটা হয়ে গেলে এখন তুমি টার্গেট করো কত তাড়াতাড়ি তুমি নিজেকে পাতলা করে ফেলবে ওজন কমাবে কত তাড়াতাড়ি তোমার ওয়েট লুজ করার জন্য প্ল্যান করো এই অবস্থায় অ্যালাউ করো না আমরা দেখি যে এখনকার চিকিৎসা বিজ্ঞান লোকদেরকে কী রকম সাবধান করে অথচ এই চিকিৎসা বিজ্ঞানের আগে আমাদের সালফে সালাহীন যারা হাদিসকে আমল করেছেন এবং বুঝেছেন তাদের কাছ থেকে এই ফর্মুলা আগেই পাওয়া যাচ্ছে আবু সালাইমেন্দানি রহমতুল্লাহ আলী বলেন এতে আড়াত হাতে মিন হাওয়ায় যে দুনিয়াওয়ালা আখেরা ফেলা হাত্ত আকুল হ্যা তাক দিয়াহা ফাইনাল আকলা ইর আকল তুমি যদি দুনিয়া এবং আখেরাতে ভালো কোনো কাজ করতে চাও তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হয়েও কারণ হচ্ছে কি বেশি খেলে তোমার আকল ঠিক মতো ফাংশন করবে না তোমার বুদ্ধির পরিমাণ কমে যাবে খাবার যত কম খাবে তোমার বুদ্ধি তত সার্প হবে মা লক্ষিমে তিনি প্যাট কখন খাবো কি খাবো খালি এই চিন্তা সারাদিন আর তার সাহওয়াত মানে চাহিদাগুলো মিটানোর জন্য দিন পেরেশানি থাকে যে আমার মন কোনটা চায় সেটা শুধু দিন। সে যোগার করা আর খাবার চিন্তা করা এই ঘটনা যাদের বেশি এটা ভালো লক্ষণ নয় এখন আমাদের অনেকেই সারা দিনের চিন্তার মধ্যে খাবো কি। অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা সকালবেলায় উঠে চিন্তা করেন আজকে কি বাজার করব কি খাবো তাই না তো এই কন্ট্রাডিকশন হয়ে যায় অনেকটা ঠিক আছে কিছু প্ল্যান করা ভালো কিন্তু আমরা অন্তত একটু সতর্কতা অবলম্বন করি যে ঘুম থেকে উঠেই যদি খাবার চিন্তা শুরু হয়ে যায় কি খাবো আজকের দিনের প্ল্যান কি আজকের মেনু কি হবে সকালে নাস্তা কোনটা হবে দুপুরে কি খাবো বিকালে কি খাবো এটা একটা বড় প্ল্যান এটা একটা বড়ো চিন্তা এটা বিরাট ফ্যাক্টর হয়ে গেল তাহলে তো মানে আমরা আসল চিন্তা থেকে দূরে চলে যাব। আমি চিন্তা করি বাস্তব জীবনের সঙ্গে কথাগুলোর মিল কতটুকুন আছে আমাদের কাছে কথাগুলো সম্পূর্ণ অবাস্তব মনে হয়ে যাবে একদম অবাস্তব মনে হয়ে যাবে আমাদের পরিবারে অনেক সময় ঘুম থেকে উঠলেই পরিবারের পক্ষ থেকে আসে আজকে কি খাবেন বলেন আজকে কি পাক করব। আজকে কি বাজার করব। প্রথম কাজই মনে হয় এটা প্রথম চিন্তেই এটা এরপরে হাসান বাসির রহমতুল্লা আল্লি বলেছেন মান মালাকা বাতনাহু মালাকালা আমালা সওয়ালে হাতাকুল্লাহা যেই ব্যক্তি তার প্যাটের উপরে কন্ট্রোল করতে পেরেছে প্যাটের উপরে যার কর্তৃত্ব সাবেত সাবেত হয়ে গেছে সে অনেক নেক আমলের কর্তৃত্ব পেয়ে যাবে যে ব্যক্তি প্যাটকে কন্ট্রোল করতে পারে নেক আমল করা তার জন্য সহজ হয়ে যাবে আর প্যাটকে যে কন্ট্রোল করতে পারবে না তার জন্য নেক আমল কঠিন হয়ে যাবে কাসম আবিদ রহমতুল্লাহ আলাই বলেছেন হু যে ব্যক্তির খাবারের পরিমাণ কমে যায় কম খায় প্যাট ভরে খায় না তার দিলটা রাকিক হয়ে যায় নরম হয়ে যায় সফট হয়ে যায় এবং তার চোখে দিয়ে সহজেই পানি আসে তাহলে আমাদের চোখে দিয়ে সহজে পানি আসে না কেন প্যাট ভরে খাই যে অন্তরটা নরম হয় না কেন আল্লাহ ভয়ে খাওয়া যে প্যাট ভরে খাই প্যাট ভরে খাওয়া কি কমানো যাবে লোভ কি লোভ কি সামলানো যাবে এত খাবার আছে কন্ট্রোল করি কেমন এমনি অমরাজেলা আনহুমা কিভাবে কন্ট্রোল করেছেন এই কন্ট্রোলের রিহার্সাল আমাদেরকে চালাতে হবে আমরা চেষ্টা করি কত রকম সফল হয়ে দেখি শেষ হয়ে যাওয়ার আগে দু একটা প্রশ্ন নেই আমরা কারো প্রশ্ন থাকলে খাবার কমানো সম্ভব কিনা চিন্তা করে দেখলেন এখন পরের বেলা কত রকম খাবেন এটা কি বাস্তবে আমল করা সম্ভব না শুধু কথা। চেষ্টা করলে আশা করা অসম্ভব হবে না যে ভাই আপনার প্রশ্ন আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা আগের পর্বের আপনি যে বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সব গুণা মাফ হয়ে যায় এবং জান্নাত করবে করবেন একদিন তো প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনি ছোট থেকেই নেকিরি কাজ করছেন কিন্তু ছোট গুণা হচ্ছে আলাদা ব্যাপার আপনি সেরকম সিরিক করেননি তারপরে আপনি সেরকম নাময় যে এরকম আরও দিনের কাজ ছেড়ে দিবেন তারপরে কি আপনি জান্নাত পাবেন যেহেতু আপনি সিরিক করছেন না হ্যাঁ এসেছে ওয়াইন জানা ওয়াইন যদি চুরি করলেও কি যাবে এখন চুরি করলে যদি মালিকের সন্ধান পাওয়া যায় এটা ফেরত দিতে হবে সকল এবারের কথা এসেছে অন্য হাদিসে তারপরে যদি এখন সেই সুযোগ না থাকে যে আর দেওয়ার মতো পয়সাও নাই এখন চোর তো করতে চায় কত লোক থেকে চুরি করেছে তাদেরকে তো সম্পদ ফেরত দিতে হবে এখন তার সম্পদও নাই ফেরত দেওয়া আর কত জায়গা থেকে চুরি করেছে মনেও নেই তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না ফেরত দেওয়াটা জটিল হয়ে গেল এখন এই হাজি তিনি বলে দিয়েছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা সে যদি চুরিও করে এবং সে যদি জেনাও করে তাহলে আল্লাহ তালা তাকে জানা দেবেন তো এখানে উপায় আছে যেটা সেটা হলো যে চেষ্টা করবে যদি তো কুলাই কুলায় ফেরত দেওয়ার জন্য অমুকের থেকে এত টাকা চুরি করেছিলাম এই সম্পদ চুরি করেছিলাম তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবে তার কাছে মাপ চেয়ে নেবে কিন্তু যদি তা না হয় আল্লাহ তালা কাছে তো করে বলে আল্লাহ অমুকের এত টাকা আমি নষ্ট করেছি চুরি করেছি তার এই সম্পদ চুরি করেছি তার এই জিনিসটা চুরি করেছি আমি এখন ফেরত দিতে পারছি না আমার কাছে নাই নষ্ট হয়ে গেছে শেষ করে ফেলেছি তাকে পাওয়া যাচ্ছে না যে আল্লাহ তুমি তাকে মাফ করে তার জন্য দোয়া করে আর যদি সম্পদ থাকে সেই পরিমাণ সম্পদ ওকে না পাওয়া গেলে ফি সাবিল্লা দিয়ে দেয় আল্লাহর ওয়াসে দিয়ে দেয় যে এই সবটা তাকে পৌঁছেই দিও যার সম্পদ আমি চুরি করেছিলাম এগুলো তো অংশ তাহলে এগুলো যতটুকু হাতের কাছে আছে মানুষের সাধ্যের ভিতরে আসে ততটুকুন সে অবশ্যই চেষ্টা করবে শোধ করতে যেটা সাহ্যের বাইরে হয়ে গেল আল্লাহ তালা স্টিল তার জন্য দরদা বন্ধ করে দেননি আল্লাহ চান যে সে তবা করুক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বেশি করে তবা করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু